একটি প্রশ্ন এসেছে যে সুদের টাকা কোথায় ব্যয় হবে গরিবদের দেয়া যাবে কি সুদের টাকা যদি কোনোভাবে আপনার কাছে এসে যায় এর মালিকানা আপনার সাব্যস্ত হবে না এর মালিকানা আপনার সাব্যস্ত হবে না সুদের টাকা আপনি উজুঘুল খায়ের মানে কল্যাণমূলক যে কাজগুলো আছে সেই কাজগুলোতে আপনি ব্যয় করতে পারেন তার মধ্যে গরিবদেরকেও আপনি দিতে পারবেন অসুবিধা নেই গরিবদেরকেও আপনি দিতে পারবেন সমাজের যে সমস্ত সামাজিক কল্যাণের কাজ আছে সেগুলোতে সুদে টাকা আপনি ব্যয় করতে পারেন যেমন রাস্তাঘাট তৈরির জন্য পাবলিক টয়লেট তৈরির জন্য ব্রিজ তৈরির জন্য ইত্যাদির জন্য আপনি সুদে টাকা ব্যয় করতে পারেন এগুলো যাইজ না যায়জ নয় তবে এর মানে কোনো মাসলাহাত না আপনি নিজে খরচও করতে পারবেন না এর কোনো সুবিধা আপনি ব্যক্তিগতভাবে নিতে পারবেন না আপনার ব্যক্তিগতভাবে এর কোনো সুযোগ সুবিধা নেওয়ার সামান্যতম কোনো সুযোগ নেই এটি যায়জ নেই সুদের টাকাটা আপনার কাছে যদি কোনো কারণে এসে যায় তখন এই মাছ ছাড়া কিন্তু এর অর্থ এই নয় যে মানে আপনি সবসময় সুদের টাকা নেবেন এরপরে আপনি খরচ করবেন বরং সুদ থেকে যত মানে আপনি নিজেকে বিরত রাখতে পারেন তত আপনার জন্য ভালো